আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি মশালা নিয়ে সেই মশালা হচ্ছে এমন পানির বর্ণনা যে পানির সাথে পবিত্র কোনো জিনিস মিশ্রিত হয়েছে সেই পানি দিয়ে পবিত্র অর্জন করা যাবে কি না এটা নিয়ে আলোচনা যে পানির সাথে যেমন গাছের পাতা হতে পারে সাবান হতে পারে এবং উষ্ণান একটা জিনিসকে বলে সেটাও পবিত্রতার একটা মাধ্যমে একটা উদ্ভিদ জাতীয় সেটাও ফেনা তোলে পরিষ্কার করে সেটা দিয়ে অথবা বড়ই পাতা সেটাও কিন্তু আপনার ফেনা তোলে এবং সেটা দিয়েও পবিত্র অর্জন করে থাকে হ্যাঁ এগুলো যদি অথবা এছাড়া যে কোনো পবিত্র আপনার যে কোনো মেডিসিন হোক না কেন বর্তমানে অনেক মেডিসিনই পাওয়া যায় হ্যাঁ এবং এই পবিত্র জিনিসগুলো মিশ্রিত হওয়ার পর যদি এগুলো পানির উপর জয়ী না হয় অর্থাৎ পানির আপনার রং এবং আপনার পাশাপাশি স্বাদ এবং এরকমভাবে হ্যাঁ গ্রাম যদি একেবারেই দূর না করে দেয় মানে পানির উপর বিজয়ী হওয়ার মানে এটা যেগুলা দূর করে তাইলে সেটা দিয়ে পবিত্রত অর্জন করা যাবে না কিন্তু সেই পর্যায়ে না যায় সামান্য কিছু করেছে এতে ঘটেনি তাইলে সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে সেটা আপনার বিধানগত না অথবা বাহ্যিক বাহ্যিক না পাক হোক দু অর্জন করা যায় কারণ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন সুরিয়ান তেয়াল্লিশ নম্বর আয়ের وإن كنتم مرضى أَوْ ই কো তুম فَلَمْ নতন্ ফল তুম আল্লাহ বলেছেন হম যে তোমরা যদি রোগাক্রান্ত হয়ে যাও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ হ্যাঁ আপনার মলমূত্র ত্যাগ করে আসে হ্যাঁ অথবা তোমাদের কেউ হ্যাঁ মহিলার সাথে সহবাস করে হম এরকম যদি হয়ে থাকে এবং তোমরা যদি পানি না পাও এমত অবস্থায় তখন তোমরা পবিত্র মাটি দিয়ে তাই মন করে নেবে। নাকিরে অবস্থায় হম এসেছে আর তখন এর এইভাবে আসলে সেটা ব্যাপক পানিকেই বুঝায় এবং সুতরাং এইখানে কোনো পার্থক্য করা হয়নি সেটা একবারে খাঁটি পানি নাকি কোনো কিছু মিশ্রিত হয়েছে এমন পানি এই জাতীয় পানি দিয়ে আপনার উনষাট হ্যাঁ এবং মুসলিমের হাদিস নয় শত উনচল্লিশ এই হাদিসের মধ্যে আপনার রসুল আকিম সাল্লাহ ইসলাম ওই মহিলাদেরকে যারা ওনার এক মেয়েকে মৃত্যু বরণ করার পর আপনার রেডি করছিলেন হ্যাঁ রসুল বলেন যে তোমরা তাকে ধোয়া তিনবার অথবা পাঁচবার অথবা তার চাইতে বেশি যদি তোমরা মনে করো ধোয়ার প্রয়োজন আছে কি দিয়ে ধোয়াবে পানি দিয়ে এবং বরফ পাতা দিয়ে কোন অংশ লাগিয়ে দিবে তাই এই হাদিসার কোরআন দ্বারা প্রমাণিত যে কোন পবিত্র জিনিস পানির সাথে মিশ্রিত হলে যতক্ষণ পর্যন্ত তার বৈশিষ্ট্য নষ্ট না করে দেয় ততক্ষণ পর্যন্ত সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা চলবে আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তভিদান করুন